রেসে পল বিশো সসালামুক রহমতলাত আলহামদুলিল্লা সলাতাম রসুলিল্লাবাদউজান রাজিম يا ايها الذين امنوا لا يسخر قوم من قوم عسى ان يكون خيرا منهم ولا نساء من نساء عسى ان يكن خيرا منهم ولا تلمزوا انفسكم ولا تنابزوا بالالقاب بئس اسم الفسوق بعد الايمان ام لم يتوب فاولئك الله اكبر समस्त العالمين মানুষের কল্যাণ চান সে আল্লাহ পাকের যাবতীয় প্রশাসন সাজি আল্লাহ পাক রাব্বুল সালাত এবং সালাম নাজিল হকিন্দ রসুল্লাহ সাল আলিয়ালামের ওপর যিনি বিশ্ব জাহানির জন্য রহমত স্বরূপ এসেছেন আমাদের তস্বির হবে সুরাহ গুজরাতের আয়াত নম্বর এগারো থেকে মোহান আল্লাহ এ আয়তে বেশ কিছু উত্তম চরিত্র শিখিয়েছেন আর মন্দ চরিত্র থেকে সতর্ক সাবধান করেছেন এর সাদ হচ্ছে অন্য জাতিকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ যেন না করে জাতি হোক অথবা ব্যক্তি হোক জাতি দিয়ে আল্লাফক এখানে উল্লেখ করেছেন কিন্তু একজন ব্যক্তি আর একজনকে ঠাট্টা মজাক করবে না এক দল আর এক দলকে ঠাট্টা মজাক করবে না এক বংশের লোক আর এক বংশের লোককে ঠাট্টা বিদ্রুপ করবে না এতে সম্পর্ক খারাপ হবে আশা ইনুখাইরমন হতে পারে যে যাদেরকে নিয়ে ঠাট্টা তামাশা করছো তারা তাদের চাইতে ভালো যাদেরকে নিয়ে ঠাট্টা মজাক করছো তারা হয়তো তোমাদের চাইতে ভালো ওয়ালাহিসা নিসা আর নারীরা অপর নারীকে নিয়ে ঠাট্টা মজা করবে না আল্লাহ পাক প্রথম যে কথাটা বলেন তাতে নারী পুরুষ সকলে সামিল কিন্তু বিশেষভাবে নারীদের কথা আল্লাহ পাক কেন বললেন যে কোন নারী অন্য নারীর সাথে যেন ঠাট্টা বিদ্রুপ না করে এ কথা এই জন্য উল্লেখ করেছেন যে তাফসিরকাররা বলছেন যে মহিলাদের এই খারাপ চরিত্রটা বেশি আছে তাদের মধ্যে একটুতেই আত্মহংকার চলে আসে সুতরাং অন্যকে ছোট মনে করে যখন অন্যকে কেউ ছোট মনে করে তখনই ঠাট্টা মজাগ করে যাকে নিয়ে ঠাট্টা করছেন আপনি আপনি বড় মনে করতেন বা আপনার সমান মনে করতেন কখনো তাকে নিয়ে ঠাট্টা তামাশা করতেন না আল্লাহা বিশেষভাবে নারীদেরকে সতর্ক সাবধান করছেন ওয়ালা নিশা নিসা আর কোন মহিলা অপর মহিলাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ জানা করে আশা ইয়ের আমিন নুন না হতে পারে যে ওই মহিলারা যাদেরকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে তারা ওই সব মহিলার চাইতে ভালো যারা ঠাট্টা বিদ্রুপ করে ওলা তালমেজুকুম আর তোমরা একে অপরের নিন্দা করো না ওয়ালাহ নিষেধ করেছে থেকে। এই লামের কথা ওয়াইকুল্লু মাতিল্মা পারার একটি আয়তো বলেছেন দুর্ভোগ সর্বনাশ অয়েল নামক জাহান্নাম এগুলি অয়েলের অর্থ প্রত্যেক অয়েল উল্লেখ করলে হোমাজা যে হামজের কাজ করে আর যে লাম কাজ করে লামের ব্যাখ্যা শুনলে নিন্দা করা কারো নিন্দা চর্চা করা কারো দোষ ত্রুটি তুলে ধরা সামনে হোক অথবা আড়ালে হোক এগুলো হচ্ছে কারোর মধ্যে কোনো দুর্বলতা রয়েছে সেগুলিকে তুলে ধরা এটা হচ্ছে লামস আর তাকে ছোট মনে করার কারণে আর হামস হচ্ছে কথার দ্বারা নয় চোখের ইশারা ইঙ্গিতে বা ভঙ্গি কাউকে নিয়ে ঠাট্টা মজাক করা বা কারো নিন্দা করা যেমন চোখের ইশারে বল বাজে লোক এটা হচ্ছে হামস যারা এই রকম করে অন্যকে ছোট মনে করে তাদের জন্য দুর্ভোগ আল্লাহ পাক নিষেধ করেছেন ওয়ালাতিল আল কাব আর তোমরা মন্দ নাম দিয়ে একে অপরকে ডেকোনা মন্দ নাম দিয়ে ডাকেন না যেই নামটা নিজের জন্য পছন্দ করবেন না আপনি যদি খোড়া হতেন আপনাকে কেউ যদি খোড়া বলে ডাকত তো ভালো লাগতো আপনি যদি কানা হন এই কানা তাহলে ভালো লাগবে তাহলে অন্য কোন অন্ধ ব্যক্তিকে কানা ব্যক্তিকে কেন আপনি কানা বলে ডাকবেন এইরকমই যে কোনো দোষ থাকতে পারে তারপরে এমন এমনকি গোনাগারও যদি হয় কেউ যদি পাপিও হয় তাকে যদি ডাকেন এই খারাপ ভাষা দিয়ে এই ফাসেক। এইবে নামাজি। এ বেয়াদব এগুলো নিষেধ করা আছে ওয়ালাহানা বাজু বিল আল মধ্যে এই সবগুলি সামিল আঘাতমূলক কোনো কথা দোষ ত্রুটি তার মধ্যে রয়েছে সে সৃষ্টিগত দোস্ত্রুটি যেমন শরীরে কোনো দোস্ত্রুটি রয়েছে অথবা তার চারিত্রিক দোস্ত্রুটি রয়েছে আর তা দিয়ে তাকে ডাকা আল্লাহ নিষেধ করেছেন বেস আল ইসমুল ফসুক ও বাদ আল ইমান কারণ ইমানের পরে কতই না মন্দ নাম হচ্ছে ফাঁসেকি পাপাচারী হওয়া সুতরাং কাউকে যদি ফাঁসেক বলে ডাকো কাউকে যদি এই খবিস শোন এই নোংরা লোক এই বাজের লোক তাহলে একজন মমিন মুসলিম আল্লাহ পরকালে বিশ্বাসী আর তাকে আপনি একটা খারাপ নাম দিলেন এটা খুব জঘন্য কাজ অমাল্লাম ইয়াতুব রকম খারাপ আচরণ কারোর মধ্যে যদি থাকে আর তার জীবদ্দশায় তওবা না করে আল্লাহর দিকে ফিরে না আসে সংশোধন না করে যার অন্যায় করেছে এসব কথা বা আচরণ দিয়ে তার কাছ থেকে ক্ষমা না নিয়ে নেই তাহলে তো অবাক হলো না ইজতানিবু ক্যা তোমরা অধিক ধারণা হতে বিরত থাকো বেঁচে থাকো তোমরা অধিক ধারণা হইতে যেখানে সেখানে ধারণা করিয়েন না আপনি অনুমান ভিত্তি কথাবার্তা বলিয়েন না কোন মহিলার সাথে যেতে দেখছেন সাধারণ ভালো মানুষ তাহলে এ সন্দেহ করে নিলেন যে কার মেয়েকে যে নিয়ে করে না কখনো করবেন না হতে পারে তার বোন হতে পারে এই মহিলার মাহরম তার জন্য তার সাথে চলাফেরা সফর করা যাইজ রয়েছে এই এই রকম ধারণা ভালো মানুষদের সম্পর্কে বা সাধারণ অবস্থায় একজন দের রয়েছে তার সম্পর্কে ধারণা করা নিষেধ করেছেন কো ধারণা আপনি ভালো ধারণা তো করতে পারেন রাতের অন্ধকারে উঠেছে তার মানে তার হয়তো কোনো অসুবিধা আছে অনুমান ভিত্তিক কথা বলবে না মন্তব্য করবে না কারণ ধারণা করা সবচেয়ে মিথ্যা কথা ধারণা ভিত্তিক কথা বলা সবচেয়ে মিথ্যা কথা আসলে কোনো বাস্তবতাই নেই এমনিতে আপনি কল্পনা জল্পনা করে বৈশাখ আছেন কারণ কত ধারণা সব ধারণা খারাপ লোক সম্পর্কে খুঁজা খুঁজি করছেন আপনি যে এই লোকটাকে কি করে ফাঁসাইতে পারি এই লোকটা কি করে কোন দিকটা দুর্বল এই দুর্বলতার দিক শুধু খুঁজছেন এটা একজন মমিন মুসলিমের কাজ না ঢেকে রাখবে একজন মানুষ আরাকজনের মান ইজ্জতকে ঢেকে রাখবে তার দোষ তলাশ করে না আল্লাহ কঠোর নিষেধ করেছেন যতগুলি আল্লাহ বর্ণনা করলে সব কাবিরা কারণ গিবোধ করে মানুষের সংশোধন হয় না ব্যক্তির জীবনের দস্তুটি তার দ্বারা অন্যরা ক্ষতিগ্রস্ত হচ্ছে না তাহলে কোথাও আলোচনা প্রয়োজন নেই তার সাথে আলোচনা করবে না তা কেউ বলবেন যাতে সংশোধন হয় কিন্তু তার চোখের আড়ালে যদি বলেন যে লোকটা খারাপ লোকটা ভালো না লোকটা নামাজ পড়ে না সংশোধন কি হবে ও তো জানতেই পার আমার সম্পর্কে কি মন্তব্য হচ্ছে সামনে বললে সংশোধনের উদ্দেশ্যে আঘাতমূলক নয় নরম ভাষাই উত্তম ভাষাই তাহলে সংশোধন হইতো যার গীবত করা হয় সেই ব্যক্তিকে আল্লাহাকে মৃত ব্যক্তির সাথে তুলনা করেছেন যেমন মরদেহ যদি পড়ে থাকে আর গোস্ত কেটে কেটে খাই তো মৃত ব্যক্তি টের পাই না ঠিক তেমনি যে চোখের আড়ালে রয়েছে আর ওর বদনাম না কিন্তু এমন কোনো দোষ যদি থাকে যা দিয়ে অন্যের ক্ষতির আশঙ্কা আছে কোনো ছেলে বিয়ে করতে চায় কোনো মেয়েকে আর আপনার কাছে পরামর্শ চাওয়া হচ্ছে আর খারাপ ছেলে তাহলে সতর্ক করে দেন কোনো মেয়ে খারাপ আর ছেলে বিয়ে করতে চাইছে ধার্মিক ছেলে তাহলে সতর্ক করে দিচ্ছেন না এই মেয়ে ভালো না এতে একজন দুজনকে অনিষ্ট থেকে ক্ষতি থেকে রক্ষার জন্য যদি জায়জা ইসলামে তাহলে যদি বৃহৎ স্বার্থ থাকে শীর্ঘবিদাতের দিকে আহ্বান করছে কোন গোমরা যারা বিভ্রান্তির দিকে ডাকে যারা বিদায়ী আলম সমাজ তাদের থেকে সতর্ক সাবধান করা শরীয়ত সম্মতি বিষয় না হলে হাজার হাজার লাখ লাখ লোক গোমরাহ হয়ে যাবে ভাষা পটু বাঘ তাদের দ্বারা পথভ্রষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে আল্লাহর আলমিনের গোস্ত খাবে মৃত ভাইয়ের গোস্ত খাওয়া যেমন নোংরামি কাজ আর তার সে পায় না ঠিক তেমনই গিবোধ করা বড় নোংরামি কাজ সাহসের সাথে আর হিতাকাঙ্ক্ষী হয়ে তার সামনে বলো যাতে সংশোধন হয় ফাঁকে আরে তুমু তোমার অবশ্যই এটাকে ঘৃণা করবে মৃত ভাইয়ের গোস্ত খাওয়া তেমনই গিবোধকেও ঘৃণা করো অত্তাকল্লা আল্লাহকে ভয় করে ইন্না আল্লাহ তুর রহিম আল্লাহাকবুলকারী এবং দয়াবান এখানে সমস্ত মানুষকে আল্লাহ আহ্বান করেছেন নিশ্চয় আমি তোমাদেরকে এক পুরুষ আর এক নারী থেকে আদাম এবং হাওয়া আলি হেমা সাল্লাম থেকে সৃষ্টি করেছি ওয়া জা আল্লাহব ওয়া কবায়ল এবং তোমাদেরকে আমি করে দিয়েছি বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত আল্লাপাক বহু জাতি করেছেন এক আদম এক হাওয়া থেকে আর বহু গোষ্ঠী বহু সম্প্রদায় আল্লাপাক রব্বুল আলীন বহু বংশধর আল্লাপাক সৃষ্টি করেছেন এক মানুষ থেকে ইলে তাঁর কিসের জন্য শ্রেষ্ঠত্বের জন্য যে এক বংশ আর এক বংশের চাইতে শ্রেষ্ঠ এক দেশের লোক আর এক দেশের চাইতে শ্রেষ্ঠ এই জন্য আরবি বললে শ্রেষ্ঠ হয়ে যায় ধনী দেশের লোক হলে শ্রেষ্ঠ হয়ে যায় সৈয়দ বংশ হলে শ্রেষ্ঠ হয়ে যায় শেখ বংশ হলে শ্রেষ্ঠ হয়ে যায় চৌধুরী বংশ হলে শ্রেষ্ঠ হয়ে যায় না না না এসবের জন্য ভাগ করেছি তোমাদের শুধু পরিচিতির জন্য। পরস্পরকে চেনবে যে এর আমার বংশ ও বলবে যে এরা আমাদের বংশ চেনার জন্য এরা হচ্ছে এশিয়ান এরা হচ্ছে ইউরোপিয়ান এরা হচ্ছে আমেরিকান এরা হচ্ছে ভারতীয় এরা হচ্ছে বাংলাদেশ এই জন্য আর এর ভিত্তিতে বলবে যে আমরা শ্রেষ্ঠ যেহেতু আমরা অমুক দেশে বাস করি আল্লাহ ওই ব্যক্তি যে অধিক আল্লাহকে ভয় করে যে অধিক আল্লাহর বিরুদ্ধাচরণ থেকে না থেকে বেঁচে থাকে গণহা থেকে বেঁচে থাকে যে যত বেশি গনহামুক্ত ফরোজ ছাড়ে না হারাম কাজ করে না সে তত বেশি আল্লাহর কাছে শ্রেষ্ঠ তাই আল্লাপাকের কাছে শ্রেষ্ঠত্বের ভিত্তি হচ্ছে ইমান এবং নেকামল আর ইমান আর সৎকর্মের মাধ্যমে আল্লাহ ভিরু হইতে পারে তাহ আর ভিত্তিতেই শ্রেষ্ঠত্ব রয়েছে নবী আল্লাহ আলী আরবিনা আলাহ আজামি কোনো আরবির অনআরবের উপরে কোনো শ্রেষ্ঠত্ব নেই ওলা আলে আহমার আলা আসাদ আর না কোনো শ্বেতাঙ্গের কৃষ্ণাঙ্গ সাদা মানুষের কালো মানুষের উপর শ্রেষ্ঠত্ব রয়েছেই আমরা আমাদের সিরের দিকে আমি আর আপনারা দেখছেন বাংলা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 sign your choice be sad or be happy it's your choice join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 सम्मानित भ्रतृमंडल फिर दिखी अल्लाह फकर हुजरतर चौदह ولما يدخل الايمان في قلوبكم وان تطيعوا الله ورسوله لا يلتكم من اعمالكم شيئا ان الله غفور رحيم এখানে রাসূলুল্লাহ الله আলাইহি সাল্লামের যুগের বেশ কিছু বেদুইনের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন যে বেদুইনরা এই শুদ্ধ শুদ্ধ ইসলাম গ্রহণ করেছিল এখনো অন্তরে ওই রকমের গাঢ় বিশ্বাস হয় নি iman ওই রকমের মজবুত হয় তারা কিছু গরজে কিছু চাওয়ার জন্য দুনিয়ার কিছু সামগ্রী চাওয়ার জন্য দান চাওয়ার জন্য রসল্লাহ সাল্লি সাল্লামের কাছে উপস্থিত হয়েছিল আর এসে বলেছিল যে আমান্না আমরা মমিন হয়েছি ইমান নিয়ে এসেছি আল্লাহ পাক তাদের ইমানের দাবি করতে নিষেধ করে বলছেন যে বলো আসলাম না আমরা ইসলাম গ্রহণ করেছি আমরা মুসলিম হয়েছি তাহলে ইমান আর ইসলামে কি পার্থক্য ইমান আর ইসলাম যদি পৃথক পৃথক উল্লেখ করা হয় তাহলে ইমান আর ইসলাম যখন আলাদা আলাদা উল্লেখ করবেন একবার বলছেন ইমান সেখানে ইসলামের কথা উল্লেখ করেননি তাহলে ইমান মানে সেই ইমানের মধ্যে ইসলামও সামিল রয়েছে ওই রকমই কথাও ইসলামের কথা উল্লেখ করা হয়েছে ইন্নাদ্দীন আইন্দ আল্লাহল ইসলাম আল্লাহর মনোনীত দিন হচ্ছে ইসলাম জীবন বিধান হচ্ছে ইসলাম মানে তার মধ্যে ইমানও সামিল শাব্দিক অর্থ আগে বোঝা যাক তারপরে এই বিষয়টিকে আরো আমরা ফুটিয়ে তুলতে পারব বুঝতে পারব ইমান অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা আর বিশ্বাসের সম্পর্ক হৃদয়ের সাথে আর ইসলাম মানে আত্মসমর্পণ করা আর আত্মসমর্পণের সম্পর্ক হচ্ছে মানুষের শরীরের অঙ্গ সাথে তাহলে বাহ্যিক আমলের যে কাজগুলি দিন ইসলামে রয়েছে সেগুলি হচ্ছে ইসলামের কাজ জাকাত দেওয়া আপনার এবাদত আর্থিক এবাদত আপনার এবাদত প্রকাশ পাচ্ছে আমল আপনার কর্ম সে রোজা রাখা সে যেটা হচ্ছে বাহ্যিক আমলের সাথে সম্পর্ক হজ করা এগুলির সম্পর্ক তাহলে ইসলামের যে পাঁচটি পিলার রয়েছে এগুলির সম্পর্ক হচ্ছে বাহ্যিক কর্মের সাথে আমলের সাথে ইমানের সম্পর্ক ইমানের স্তম্ভ বলতে গিয়ে জিব্রাহীল আলী সাল্লাম রসুলের সামনে যে জিজ্ঞাসা করেছিলেন আর রসুল্লাহ সালাম জবাব দিয়েছে সেই মুসলিম হাদিস রয়েছে তাতে সবগুলি ভিতরে কথা বলা হয়েছে আলী ইমান বিহি অকি অরসুলি অলি অমিল আখেরে বিল কাদের খেরি হোসার আল্লাহর প্রতি ইমান হ্যাঁ কিতাব সময়ের প্রতি ইমান রসুলগণের প্রতি ইমান পরকালের প্রতি ইমান ভালো মন্দত্তকদের প্রতি ইমান ইমান সবগুলি সম্পর্ক তাহলে যখন আপনি আলাদা আলাদা বর্ণনা করবেন ইমাম ইমান ইমা রহমতুল্লাহ এই বিষয়টি উল্লেখ করেছেন এজাজতামা ইফতারাকা যখন একসাথে দুটোকে উল্লেখ করা হবে একই আয়াতে একটি হাদিসে একই জায়গায় ইমান ইসলাম দুটো কথায় উল্লেখ করছেন তখন অর্থ পৃথক হয়ে যাবে ইমানের সম্পর্ক ভেতরের সাথে আর ইসলামের সম্পর্ক প্রকাশ্য আমল কর্মের সাথে আর ওয়েজা ইফতারাকা যখন আলাদা আলাদা বর্ণনা হবে শুধু ইমানের কথা তখন ইজতেমা অর্থের দিক থেকে এক হয়ে যাবে ইমান মানে যেই ইমানে ইসলামও আছে আর ইসলাম মানে যে ইসলামে ইমানও আছে বাহ্যিক আমলের সাথে অন্তরের বিশ্বাসগুলিও ঠিক আছে অন্তরের বিশ্বাসের সাথে বাহ্যিক আমলগুলি নামাজও ঠিক আছে শুধু দাবি করবেন যে আমি বিশ্বাস করি আর আপনার নামাজ ঠিক নেই তাহলে আপনার ইসলামও নেই ইমানও নেই এরা নতুন নতুন যেহেতু মুসলিম হয়েছিল এরা বা আত্মসমর্পণ করেছে আল্লাহ অন্তরে ওইভাবে মজবুত হয়নি সেই জন্য আল্লাহ বলছেন আমরা ইমান নিয়েছি কুল হেনি বলে দাও লমতু মেনু তোমরা এখনো মমিন হও নি মেনু তোমরা এখনো ওই রকম বিশ্বাসে স্থাপন করোনি ওলা কিন কুলু তবে এইরকম বলো আসলামনা আমরা আত্মসমর্পণ করেছি আমরা ইসলাম গ্রহণ করেছি ওয়ালাম ইমান কারণ এখনো ইমান তোমাদের অন্তরে ভালো করে প্রবেশ করেনি সেই জন্য তোমরা তোমাদের অবস্থার বেশি দাবি না। যে অবস্থায় আছো ততটা বলে যে আমরা ইসলাম গ্রহণ করেছি ওয়াইন তুতিহাসুল্লাহ তোমরা যদি আল্লাহর আনুগত্য করো তাঁর রাসুলের আনুগত্য আমালকুম তাহলে তোমাদের আমলের কিছু কমতি আল্লাহ করবেন না তোমাদের আমলের প্রতিদা দিতে আল্লাহ কোনো রকমের ঘাটতি করবেন না নিশ্চয় আল্লাহ লোকেরা যারা আল্লাহ করে না বাস্তবে প্রমাণ পেশ করে তাদের জান দিয়ে তাদের মাল দিয়ে আল্লাহর রাস্তায় নিজের স্বার্থে নয় পার্থিব উদ্দেশ্য নয় আল্লাহর দিনকে শক্তিশালী করার জন্য তারা প্রচেষ্টা চালায় এই জাহাদুতে সব রকমের প্রচেষ্টা সর্বাত্মক প্রচেষ্টা দিনের খেদমতে সবগুলি সামিল উলায় কামস দেখুন এরাই হচ্ছে সত্যবাদী সত্যিকার অর্থে মমিন মুসলিম কোন আতু আল্লাম আল্লাহ হবে দিন একুম আল্লাহাকবী মোহাম্মদ সাল্লি কে বলছেন যে হে নবী তুমি জানিয়ে দাও মানুষকে আতু আল্লা মুন আল্লাহ হবে দিন একুম তোমাদের দিন ধর্ম সম্পর্কে তোমাদের দিনের কাজকর্ম সম্পর্কে আল্লাহকে জ্ঞাত করতে চাও আল্লাহকে জানাতে চাও আল্লাহ কি জানেন না যারা বেশি বেশি প্রকাশ করে আমি ইমানদার আমি মুসলিম আমি নামাজ পড়ি আমি এই করি আমি তাহ পড়ি আল্লাহকে জানাতে চাও আল্লাহ জানেন না যিনি প্রতিদান দেবেন তিনি জানলেই যথেষ্ট তাহলে লোকজনকে জানাতে চাও এই পেশ করা যেতে পারি নিয়াত উচ্চারণ যে ইসলামে নেই বিদাত এ সম্পর্কে যেই ব্যক্তি নামাজে দাঁড়াচ্ছে আর নামাই তো পড়ছে গদবাধা যে গদিয়ত না কোরআনে আছে না রসুলের কোন হাদিস জৈব জাল হাদিস কোনো হাদিসে নেই মন গড়া যারা নিয়ত পড়ে যখন মসজিদে নামাজ পড়ার জন্য বাড়িতে নামাজ পড়ার জন্য দাঁড়ালো ফরোজলুক তখন আল্লাহ জানছেন যে কি নিয়তে দাঁড়িয়েছে আর তারপর আবার জানাচ্ছে যে আল্লাহ নিয়তো আমি নামাজ পড়ার নিয়ত করেছি লিল্লাহ আল্লাহর জন্য হ্যাঁ চার রাখা আল্লাহ যেন জানেন না চার রাখা জোহরের ফরোজ কিবলা মুখী আল্লাহ যেন জানছেন না কিবলার দিকে মুখ আছে না উল্টো দিকে আল্লাহকে জানাতে চাও তা আল্লাহ নিষেধ করেছেন এইটি হচ্ছে বিদাত রাসোর সাের কথা কোনো সাহাবি এই নিয়ত পড়েননি সাহাবাইকার কোন কোনো তাবেইনও পড়েননি চার এমামের কোনো এমাম পড়েননি দাবি করবেন বিশেষ কোনো মজহাবের আর সে মজাহের এমাম থেকেই প্রমাণ দিতে পারবেন না নিয়তের সম্পর্ক হচ্ছে অন্তরের সাথে কারণ নিয়তের শাব্দিক অর্থ হচ্ছে অন্তরের সংকল্প অন্তরের সংকল্প অন্তরে হয় অন্তরের ইচ্ছাকে নিয়ত বলা হয় দুনিয়ার ক্ষেত্রে আমার নিয়ত আছে আমাদের এই কাজ শেষ হয়ে গেলে দেশে যাব। তার মানে কি বেশ যাব মানে আমার অন্তরে নিয়ত হয়ে নওয়াই তো তো পড়েননি তারপর নিয়ত শুধু নামাজ আর ওই রোজা আর হজে পড়তে হবে জাকাত দেওয়ার সময় তো নামাই তো পড়েন না এই ভাইয়েরা যারা নিয়ত পড়ে নামাজের জন্য তাদেরকে জিজ্ঞাসা করে জাকাত দান খায় সময় নাই তো পড়ো তোমার বিবি পর্দা করার সময় হেজাব তো এবার ফরজ কাজ হেজাব যখন পরে বোরখা পরে তখন নামাই তো পড়ে সেটা কেন করে না তাহলে বুঝা গেলো যে এগুলি গদ বাধা সব বিদা যে এক শ্রেণীর লোকেরা তৈরি করেছে আল্লাহ আলম আফিস আর আল্লাহ আকাশে যা রয়েছে আর পৃথিবীতে যা রয়েছে সবকিছু আল্লাহ জানেন আল্লাহ জানছেন আল্লাহকে নিজের ইমান ইসলাম সম্পর্কে আল্লাহ করে নিজের ভালো গনগুলি এর কোন প্রয়োজন করে না আল্লাহবে সাইন আলীম আল্লাহ সবকিছু সম্পর্কে সমী আল্লাহ পাক বলছেন এমন নুন আলে কান আসলামু কিছু লোকেরা আসল উল্লাহমের সাথে দেখা করলো আর দেখা করার পর বললো ইয়া রাসুল আল্লাহ আপনার বংশের লোকেরা শত্রুতা করেছে। আরবের বহু গোত্র বহু বংশ শত্রুতা করেছে আমরা ইমান নিয়ে এসেছি আপনার প্রতি বিশ্বাস করেছি দিনের সাহায্য করি দিনের খেদমত করি যেন তারা রসুলের ওপর বড় এহসান করেছে অবদান করেছে যেন পাকের ওপর তাদের এহসান অবদান রয়েছে হ্যাঁ রাস্তা থেকে ফিরিয়ে নিয়ে এসেছেন এমন নুন আলেক আনাসলামু এই লোকেরা তোমার কাছে হে নবী এহসানের কথা উল্লেখ করে তাদের অবদানের কথা উল্লেখ করে যে আনাস্লামু তারা মুসলিম হয়েছে মমিন হয়েছে দেখেছি তোমাদের জাহান্ন রাস্তা থেকে উদ্ধার করেছি অখন তুমি আল্লাহর জাহান্নামের তোমরা তটে চলে গেছিলে ফান আল্লাহান আল্লাহ তোমাদেরকে রক্ষা করে জাহান্ন থেকে উদ্ধার করেছেন কিছুদিন পরে মারা গেলে নামে চলে যেতে আল্লাহাদের উপর রয়েছে তোমাদের কোন আল্লাহের রব্বরে তোমাদের উপর এহসান অনুগ্রহ করেছেন তোমাদেরকে ইমানের দিক নির্দেশনা দিয়েছেন ইমানের রাস্তা দেখিয়েছেন কোন তো দেখি তোমরা যদি সত্যবাদী হও তাহলে এইরকম আচরণ তোমাদের হওয়া উচিত ইন্না আলাইবাস নিশ্চয়ই আল্লাহ আর জমিনের সমস্ত অদৃশ্য সম্পর্কে জ্ঞান রাখেন আল্লাহর কিছু আল্লাহ থাকে না এই বিশ্বাস যদি থাকে ক্যামেরাতে ধরা পড়লাম না প্রশাসন দেখলো না কেউ জানতে পারলো আল্লাহ তো দেখলেন যে আমি চুরি করলাম আল্লাহ তো দেখলেন যে আমি অন্যায় কাজে হাত বাড়াই আল্লাহ তো দেখলেন যে কোন মহিলার সাথে অবৈধ সম্পর্ক আমি করলাম আল্লাহ তো দেখে নিলেন আল্লাহ তো জানিলেন সবকিছু জানছেন তাহলে কি করে পাপ হইতে পারে যে কোনো মানুষ যখন এই বিশ্বাস রাখবে এই বিশ্বাসী মানুষের সংশোধনে যারা যথেষ্ট যে আল্লাহ দেখে নিলেন আল্লাহ জানলেন আল্লা থেকে গোপন রাখতে পারি না আর আল্লাহ পাকের সামনে হাজির হইতে হবে জবাবদেহি করতে হবে সাব দিতে হবে অল্লাহবশিরমে মাতামালুন যা তোমরা করো সে সম্পর্কে আল্লাহ পাক সুক্ষ দৃষ্টি রাখেন আল্লাহ পাক সব কিছুই দেখেন এখানে আমাদের আলোচনা শেষ হলেও আল্লাহ পাক রব্বুল আলমী যেন আমাদের গোনাখাতা মাফ করে দেন ভুল ভ্রান্তি মাফ করে দেন আমাদের উত্তম চরিত্র গঠনের যেন তৌফিক দান করেন মন্দ চরিত্র থেকে আল্লাহাক আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন আল্লাহ ফাকরবুল্লা আলমী মুসলিম উম্মাতের সম্পর্ককে মজবুত করে দেন আর মুসলিম উম্মাতের উপর আল্লাহ ফাকরুল আলম যেন রহম করেন সল্লাহ আলব মোহাম্মদ ওয়াল আলহি ওসাহবিহী আজমাই مولى اغث الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش الا في رضا ربي السمائي من عرفت الله ربي حلو حلو وحلوه حياتي من عرفت الله ربي সত্যবাদিতা উত্তম চরিত্র সম্পৃতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের শিক্ষাসমূহ কি चल्लिस हादिसे दस टे पुन सम्प्रचार सकाल नीच टी रास्त उदाहरण शान जेटी वृद्धि पाई शीशे, शीशे दाना 700 रास्ता मानवतार